আবদুল্লাহ ইবনু জামাহ রদাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কেউ নিজ স্ত্রীদের গোলামের মতো প্রহার করো কেননা দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে